জাবিরদিল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেছেন প্রত্যেক নাভিরই হাওয়ারি ছিলেন আর আমার হাওয়ারি হলেন জুবাই রদিল্লাহ তাল্হ্ন